জাবির রদিয়াল্লাহ তালনতে বর্ণিত তিনি বলেন মোয়জ রদিয়াল্লাহ তাল্লাহু নবী সাল্লাহ আলিয় সাল্লামের সাথে সালাত আদায় করে নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের ইমামাত করতেন